ुष्ठान करी अपने परिवार के परामर्श देवें जान सामर्थ्य बैरे गए विशाल जकजमकपूर्ण आयोजन ना करें অনুষ্ঠানটিকে বিশাল পরিসরে করতে গিয়ে বিশ পঁচিশ লক্ষ টাকা কিংবা অর্ধ কোটি টাকার ঋণ নিবেন না অনেক সময় দেখা যায় একটা বিয়েতে ছয়টা সাতটা করে আলাদা অনুষ্ঠান হয় একটা মেহেদি পার্ট ওয়ান তারপর মেহেদি পার্ট টু তারপর পার্ট ওয়ান তারপর রিসেপশন পার্ট টু চলতেই থাকে উদ্দেশ্যটা কি আমাদের বিয়ে হতে হবে অন্য সবার থেকে বেশি জাঁকজমকপূর্ণ উনি এভাবে অনুষ্ঠান করেছে আমরাও যদি এভাবে অনুষ্ঠান না করি তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে চাচা কি বলবে দাদি কি বলবে আরেকজন কি বলবে এটাকে আমরা এত বড় করে দেখি যে একটা নবদম্পতির জীবন শুরুই হয়ে রিনের এক প্রকাণ্ড বোঝা আপনারা কি জানেন বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ একটি হচ্ছে আর আমরা নিজেদেরকে এ ধরনের আর্থিক সংকটের দিকে ঠেলে দিচ্ছি কেন কারণ লোকে কি বলবে আপনার ওপরে আসলে বোঝাটা চাপিয়ে দিল কে অথচ আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের শূন্যতির দিকে তাকালে আমরা দেখবো সবকিছু কতটা সহজ আমার একজন ভালো বন্ধু হলেন মেহেদি ইমাম ইসা তা আমি একদিন মসজিদে আসরের পর মাগরীবের জন্য অপেক্ষা করছিলাম এমন সময় একটা লোক এসে বলল শেখ আমি বিয়ে করব। শেষ বলল ঠিক আছে সে বলল আমি কি মাগরীবের পরে আসব। উনি বলল ঠিক আছে আমি অবাক হয়ে সব দেখতে থাকলাম মাগরীবের কিছুক্ষণ পরেই হয়তো আট দশজন লোক আসলেন এর মধ্যে যিনি বিয়ে করবেন তিনি উপস্থিত ওনার গায়ের কপটাতে রক্ত ছিল। কারণ কি সেই দিন রাতে যে বিয়ের খাওয়া দাওয়া হবে সেই পশুটিকে তিনি নিজ হাতে জবাই করেছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে গেল সবাই কোলাকুলি করলাম বাস শেষ হয়ে গেল বিয়ের অনুষ্ঠান চিন্তা করুন কতটা সহজ আমাদের ধর্ম আর কত সুন্দর একবার ভাবুন আসলে আমরা নিজেরাই নিজেদের জন্য সবকিছু জটিল করে তুলেছি আর অশান্তি ও যন্ত্রণাদায় সমস্যাগুলো আমাদের উপর আমরাই ডেকে নিচ্ছি লক্ষ্য করে দেখুন এ ধরনের লোক দেখানো বিয়েতে কতগুলো ঝগড়া হয় কতজন কুৎসিত সব মন্তব্য করে বসেন আপনি যতই তাদের খুশি করতে যাবেন দেখবেন মানুষ বাজে মন্তব্য করবেই হয়তো আপনার পরনের জামা নিয়ে বা খাবার নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে আমরা নিজেরাই আমাদের জীবনটাকে কঠিন করে ফেলছি অথচ আল্লাহ সুবাহতআ আল্লাহ বলেন এসব নিয়ম নিয়মকানুনের উদ্দেশ্যই হলো আমাদের জীবনকে আরো সহজ করে দেয়া